মানবতার সমাধান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 সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ মহান আল্লাহর অশেষ মেহরবাণীতে আমরা আমাদের নির্ধারিত হাদিসের দার্স শুরু করতে যাচ্ছি এযাবৎ আমরা দশটি দর্শ অতিবাহিত করেছি আজ এগারোতম দার্স এই দার্সে আমরা আমাদের নির্ধারিত কিতাব ইমাম নবী সংকলিত চল্লিশ হাদিস গ্রন্থের নয় নম্বর হাদিস পাঠ করব অতঃপর এর মৌলিক শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনসা আল্লাহ মুস্তান আজকের হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি আবু হরে রাহ আন তিনি বলেন রসুল আল্লাহ সাল্লি ও সাল্লামায়কুল আমি আল্লাহর রসুল সাল্লাহআ ওসাল্লামকে বলতে শুনেছি ম্যা না হাই তুকুম আন হু ফানিবু তোমাদেরকে যে সকল বিষয় হতে আমি নিষেধ করেছি বারণ করেছি তা থেকে তোমরা দূরে থাকো ও ম্যা আমার অতুকুম বিহি আর যে সকল বিষয়ে আমি আদেশ করেছি ফু মিন হু মস্তা তুম তন্মদ হতে যা তোমাদের পক্ষে সম্ভব সেগুলি সম্পাদন করো অতপর রসুল সাল্লা আলিহি ওসাল্লাম বলেন কাবলিখুম তোমাদের আগের বা বিগত জামানার জাতিসমূহ ধ্বংস হয়েছে তাদের অধিক জিজ্ঞাসাবাদের কারণে উখতিলা ফিহিম আলা আমিয়া ইহিম এবং তাদের নবী সম্পর্কে ইখতলাফ বা মথানক্ষ্য করার কারণে হাদিসটি ইমাম বহারি ও ইমাম মুসলিম তাদের বিশুদ্ধ হাদিস গ্রন্থোদয়ে সংকলন করেছেন শুধুও দর্শকবৃন্দ এ হাদিসটি ছোট্ট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই হাদিস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ মশ আলা বের করার নীতিমালা অনামাগণ স্থির করেছেন আমরা যদি লক্ষ্য করি তাহলে তার সরল অনুবাদের মধ্যেই বুঝে নিতে পারবো যে এ হাদিসটি কতখানি গুরুত্বপূর্ণ যদি বলি এক নম্বর বিষয় হচ্ছে উজুবুল এতসম বিল খিতাবে ও সুন্নাহ কোরআন এবং সুনতকে আঁকড়ে ধরার আবশ্যকতার প্রতি জোর তাগিদ এ হাদিসে পেশ করা হয়েছে সাথে সাথে এ হাদিসটি সকল প্রকার কাঠিন্যতা অরৌড়তা এবং বিকল্প পথ গ্রহণ হতে সকলকে সতর্ক ও সাবধান করেছে তৎসঙ্গে এ হাদিসটি প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের যে सर्वोच्च मर्यादा और सम्मान तादर्शन करते भे पेश करते भेजे उपस्थापन करते क्यों मूल्यायन करतेषये अति सूक्ष्म और सुंदर भाव प्रियनबी सल्लाह आलिल्लम के बोले दिए हादिसर मध्य हमें सतर्क कर যে বিগত জামানায় মানুষ কেন ধ্বংস হলো কেন ক্ষতিগ্রস্ত হলো কেন বিপর্যস্ত হলো তার বাকি হেতু রয়েছে তার বাকি কারণ রয়েছে সে কারণ সম্পর্কেও তার এই প্রিয় উম্মতকে অর্থাৎ আমাদেরকে সতর্ক ও সাবধান করেছেন শুধুও দর্শকবৃন্দ এই হাদিসটির গুরুত্ব সম্পর্কে মহাদিসিন ক্যারাম অনেক তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করেছেন এবং হাদিসের আলোকে মাসলা ও মসাইল ইস্তেমবাত করার যে কাওয়ার্ড বা যে ওসুল বা যে নীতিমালা তৈরি হয় এ হাদিস থেকে কয়েকটি মৌলিক নীতিমালা তৈরি করা হয়েছে আমরা এ বিষয়ে সবিস্তারে আলোচনা করার প্রয়াস পাবো না এ সংক্ষিপ্ত দর্শী তাই আমরা একটি কথাই উল্লেখ করব যে ইমাম নবী রাহিমা তালা এ হাদিসের গুরুত্ব সম্পর্কে আহামিয়ত সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেছেন যে এই হাদিসটা হচ্ছে মিন মিনজওয়ামিমিল্লাহ আলীসাল্লাম এ হাদিসটি এমন একটি হাদিস যে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলীসাল্লামকে যে জওয়াম খেলিম বক্তব্যের সারৎসাদ সারাংশ মূল এমন বিষয়ে আল্লা রসুলকে এই হাদিসে দেওয়া হয়েছে এবং সাথে সাথে এটাও উল্লেখ করেছেন ওয়দ খুরুফিহি মিনাল আহকাম যেটা এমন একটা হাদিস যে হাদিস থেকে এমন অনেক অসংখ্য আহক্যাম বিধিবিধান তার ভিতরে প্রবেশ করেছে যার থেকে এ মসআলা ও মাসাইলগুলি আহকামগুলি ইস্তামবাদ করা বের করা যাবে এটাই সহজে অনুমান করা যাচ্ছে হাদিসখানি কতটি গুরুত্বপূর্ণ যদিও দর্শকবৃন্দ এবারে আমরা চলে যাব এ হাদিসটির প্রেক্ষাপট সম্পর্কে এ হাদিসটির প্রেক্ষাপট সম্পর্কে শহী মুসলিম গ্রন্থে একটি বর্ণনা এসেছে সাহাবি আবু হরে রাজ্লাহ আনহু বলেন খাতবানা রসুল্লাহি সাল্লাহ আলহি ও রসুল সালি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন ফকাল অতিনি বললেন্ডলী মহান আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন কাজেই তোমরা হজ আদায় করো ফালুন ততক্ষণে জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন করলেন্লাহ হজ যে ফরজ তাকে প্রতি বৎসরই আমাদেরকে আদায় করতে হবে রসুল সাল আলীসাল্লাম চুপ থাকলেন নিরবতা অবলম্বন করলেন প্রশ্নকারীর কোনো জবাব দিলেন না লোকটি তিন তিন বার রসুল সাল্লাহ আলীউসাল্লামের সমীপে উক্ত প্রশ্ন উপস্থাপন করল এরপর রসুল সাল্লাহ আলীউসাল্লাম বললেন লৌকুলতুন হ্যাঁ যদি আমি তখন ওই প্রশ্নকারীর জবাবে হা বলে দিতাম তাহলে তোমাদের উপরে প্রতি বৎসরী হজ করা ফরজ হয়ে যেতাম যা তোমরা কখনোই পারত না অর্থ যদি আমি ওই লোকটির প্রশ্নের প্রেক্ষিতে বলতাম হা তাহলে তোমাদের উপরে প্রতি বৎসরী হজ করা অবদারিত হয়ে যেত ফরজ হয়ে যেত যা তোমাদের পক্ষে সম্ভব হতো না এর এরপর সুসল্লা আলিউসাল্লাম সতর্ক করে বলেন যার উনি ম্যা তারক যে সকল বিষয়ে আমি ছেড়ে দিয়েছি তোমাদেরকে যে সকল বিষয়ে আমি কোনো বক্তব্য দেইনি যে সকল বিষয়ে কোনো বাণী আসে নাই যে সকল বিষয়ে কোনো নির্দেশনা পেশ করা হয় নাই যে সকল বিষয়ে হতে আমি তোমাদেরকে অবকাশ দিয়েছি সেগুলি ছেড়ে দাও সেগুলি নিয়ে তোমরা বিতর্ক করো না সেগুলি নিয়ে প্রশ্ন উপস্থাপন করো না রসুল আরো সতর্ক করে দিয়ে বললেন তারা ধ্বংস হয়ে গেছে বেকশর তাদের অধিক প্রশ্নবানের কারণে বেশি বেশি করে প্রশ্ন করে তারা ধ্বংস হয়েছে আল আমিয়া ইহি আর তারা তাদের নবীদের নিয়ে ইখতলাফ করেছে বাক বিতণ্ডা করেছে মতদৈতায় লিপ্ত হয়েছে শততা বিভক্ত হয়েছে এবং ধ্বংস হয়েছে অতএব হে আমার সাথীরা হে আমার সাহাবারা হে আমার ওম্মতারা তা ইদা আমার তুকুম বিষ আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করব তা তু মিনহু মস্তুম ওই বিষয়ে আদিষ্ট বিষয়ে তোমাদের সাধ্যে যা কোলায় তোমাদের পক্ষে যা সম্ভব তা তোমরা সম্পাদন করো এর এরপর রসুলসল্লা ইসলাম বললেন আর যদি আমি কোনো বিষয়ে হতে তোমাদেরকে বারণ করি সাবধান করে দেই এটা করা যাবে না ওটা করো না তখন রসুল বলেন নাই যে হ্যাঁ সেখানেও তোমরা সাধ্য কিছু ছেড়ে দিও সাধ্যমতো কিছু করতেও থাকো না বরং আদেশের বেলায় রসুল বলছেন তোমরা সাধ্যমতে যা পারো তা করো কিন্তু যা আমি করব করবো তা দাঁড়ো তা তোমরা ছেড়ে দাও নিষিদ্ধ বিস্তু যেগুলি সে বিষয়ে সম্পর্কে তোমাদের জন্য কোনো প্রকার উজর হাহির অবকাশ নেই এ হাদিস ইমাম মুসলিম তার সহিগ্রন্থে সংকলন করেছেন শুধুও দর্শক বিন্দু এবারে প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নকারী কে যে প্রশ্নকারী রসুল সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করেছিলেন প্রতি বৎসরে কি হজ করতে হবে রসুল সাল্লাহ আলিউসাল্লাম তদুত্তরে তিনবার প্রশ্ন করার পরেও রসুল সাল্লিউসাল্লাম বলেছিলেন লৌ হল আম যদি বলতাম হাঁ তাহলে তোমাদের উপরে ওয়াজুব হয়ে যেত তোমাদের পক্ষে তা আদায় করা সম্ভব হতো না শুধু ও দর্শকবৃন্দ আমরা ছোট্ট একটি বিরতি নেবো বিরতির পর ফিরে এসব জানতে কে সে প্রশ্নকারী এবং হাদিসের বাকি অংশ নিয়ে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা রাজাক।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 আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে শুধুও দর্শক বৃন্দ বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সাল আলিউসাল্লামের অমীয় বাণীর নির্দেশনাবলী হথে কিছু মুক্তা কিছু মানিক কিছু মূল্যবান কথা সঞ্চয়ের জন্য কথা রেখেছিলাম বিরোধীর আগে প্রশ্নকারী কে কে প্রশ্নকারী যে প্রশ্ন করেছিল রসুল সাল্লিউসাল্লামকে সে প্রশ্নকারী সম্পর্কে প্রখ্যাত সাহাবি সাহাবি আবদুল্লাহ ইবিন আব্বাস ওর হুমা অন্য হাদিসে বলেছেন তিনি হলেন সাহাবি আল আকরা বিন হাবিস এই সাহাবি প্রশ্ন করেছিলেন এবং প্রশ্ন করার প্রেক্ষিতে রসুলসল্লাহ আলহিউসাল্লাম এভাবে জবাব দিয়েছিলেন কিন্তু প্রশ্ন থেকে যায় রসুলের এই ভাষণটি কখন ছিল কেউ বলেছেন এটি ছিল রসুল সাল্লিউসাল্লামের একমাত্র চূড়ান্ত হজ হজল ওয়দা হজল ওয়দা এর বক্তব্যের একটি অংশমাত্র যেখানে রসুল সল্লাহ আলিউসাল্লাম সমগ্র ও মাহকে উদ্দস্যকে বলেছিলেন আই নাস ওহে মানব মণ্ডলী তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে কাজেই তোমরা হজ আদায় করো সাথে সাথে আমরা সাহাবি আল আকর ইবনু হাব সরদিউল্লাহ আনহু ও আর এর প্রশ্নের প্রেক্ষিতে রসুল সল্লাহ আরিউসাল্লাম আমাদেরকে যা জানিয়ে দিলেন তাহলেও হজ জীবনে একবার ফরজ যাদের পক্ষে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য থাকবে আর্থিক ও শারীরিক এবং কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকবে না তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে জীবনে একবার হজ করে ফেলে তাহলে তাদের হজের দায়িত্ব আদায় হয়ে গেল। তাদের কাছ থেকে ফরজ আদায় হয়ে গেল অথপর তারা যদি পুনরায় করে অন্য হাদিস রসুলসাল্লা আলিউসাল্লাম বলে দিয়েছেন সেটা হলো তাদের জন্য তেতাওয়ার তাদের জন্য অতিরিক্ত তাদের জন্য বোনাস তাদের জন্য এক্সট্রা সার্ভিস সেটা যদি তারা করে তাহলে এর বিনিময়ে অতিরিক্ত পারিতোষিক বা অতিরিক্ত বদলা প্রতিদান তারা পাবে সম্মানিত শুধু দর্শক মণ্ডলী আমরা এখানে দেখতে পাচ্ছি রসুলসাল আলীসাল্লাম হাদিসে প্রথমেই বলছেন ম্যান হাই টুকুম যে সকল বিষয় হতে আমি তোমাদেরকে নিষেধ করেছি সেগুলি হতে তোমরা বিরত হোক সেগুলি তোমরা ছেড়ে দাও নিষেধ যেগুলি যেগুলি শরীয়তে আপত্তিকর আমরা যদি সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করি তাহলে দেখতে পাব যে শরীয়ত আমাদের জন্য এসেছে আমাদের কল্যাণের জন্য ইহলৌকিক কল্যাণ পারলৌকিক মুক্তি নিশ্চিত করার জন্য জীবন চলার পথে কোনটি ক্ষতিকর কোনটি আমাদের জন্য মঙ্গলজনক কিসে আমাদের উপকার ও অপকার এ ব্যাপারে একমাত্রও জ্ঞানের অধিকারী হলেন মহান আল্লাহ যিনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি জানেন এই মনুষ্য জাতির কিসে কল্যাণ কিসে অকল্যাণ সেজন্যই তিনি মানুষের জন্য শরীয়র দান করেছেন যে মানুষ তার এই স্বল্প জ্ঞানের মাধ্যমে সে সত্য উপলব্ধি করতে পারবে না সহজ করে দিয়েছেন নবী ও রসুলের মাধ্যমে আসমানি হেদায়ত নাজিল করে পথ নির্দেশনা দিয়ে বলেছেন এটাই পথ এ পথেই তোমাদেরকে চলতে হবে শরীয় যা হালাল করেছে সেগুলি আমাদের জন্য যা হারাম করেছে সেগুলিও আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য কিন্তু শরীয়তের আদেশগুলি পালনের বেলায় রসুল্লা বলছেন তোমরা যা পারবে যা সামর্থ্য হবে তোমাদের সক্ষম তোমাদের পক্ষে সেগুলি তোমরা সম্পাদন করবে পক্ষান্তরে যা তোমাদের পক্ষে সম্ভব নয় সেগুলির ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলম তোমাদেরকে জিজ্ঞাসা করবে না যেহেতু আল্লাহ রবুল্লাহ আলম বলছেন তোমরা সাদ্য অনুযায়ী আল্লাহকে ভয় কর কিন্তু নিষেধ যে বিষয়গুলি যেগুলি আমাদের জন্য হারাম যেগুলি আমাদের জন্য অবৈধ যেগুলি আমাদের জন্য ক্ষতিকর যেগুলি আমাদের জন্য ধ্বংসর জন্য যথেষ্ট যে সমস্ত বিষয়গুলি যেমন রসুল সাল্লাহ আলীউসাল্লাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন তেমনই আমাদের মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এখানে রসুলসল্লাহ আলিউসাল্লাম বলছেন আমি যা নিষেধ করেছি সেগুলি তোমরা ছেড়ে দাও এ ব্যাপারে কোনো প্রকার ওজোর আপত্তি চলবে না শুধু ও দর্শক দর্শকবৃন্দ আমরা দেখতে পাই যে এই বিষয়টি সবচেয়ে বেশি কঠিন মানুষ তার সাধ্যমতো দুই একটি ভালো কাজ করতে পারে কিন্তু তার শত্রু শয়তান তার শত্রু তার পরিবেশ তার শত্রু তার সমাজ সমাজের কৃষ্টি কালচার তহজীব তামাদ্দুন সর্বত্র যে ধস নেমে এসেছে বিপর্যয় নেমে এসেছে আকাশ সংস্কৃতির নামে মানুষকে বিভ্রান্ত করার যত প্রকার নীল নকশা এটি দেওয়া হয়েছে তার মাধ্যমে যুবতিরা যেভাবে বেলাল্লাপনা বেহায়াপনার দিকে আল্লাহর নিশুদ্ধ বস্তুর দিকে ধাবিত হচ্ছে এটি অত্যন্ত মারাত্মক ও কঠিন সেই কঠিন সময়ে কঠিন মুহূর্তে নিজের ইমানকে বাঁচাবার তাগিদে ওই সমস্ত নিষেধাজ্ঞার বিষয় আমাদেরকে কঠোর হতে হবে যেমনটি রসুলসাল্লা আদেশ দিয়ে বলছেন ওই সমস্ত বিষয় ক্ষতি হলে তোমরা ইজতেনাব করো ওই সমস্ত বিষয়গুলি তোমরা পারহেজ করো ওই সমস্ত বিষয়গুলি তোমরা ছেড়ে দাও অন্যত্র রসুল সালাম বলছেন হুত তাকে ছেড়ে দাও হু তোমরা তা ছেড়ে দাও এ ব্যাপারে কোনো প্রকার ছাড় নেই কোনো প্রকার সুযোগ নাই, কোনো প্রকার অবকাশ নেই এক্ষণে প্রশ্ন হচ্ছে রসুল সাল আলি ওসাল্লাম আমাদের জন্য যে নিষেধ করেছেন তার যে নিষেধাজ্ঞা তার যে নাহি সেই নিষেধাজ্ঞা কয়টি অর্থ বহন করে এবং সেগুলি কী কী এ ব্যাপারে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাবো কোরআন এবং সন্ন্যাসকে যদি আমরা মন্থন করি কোরআন ও সন্ন্যাহের মধ্যে যে আদেশ অনিষেধগুলি আছে সেগুলি যদি আমরা পর্যালোচনা করি আমরা যদি বিচার বিশ্লেষণ করি এবং কোরআন ও সন্ন্যাহকে বিচার করার যে নীতিমালা আছে এর মধ্য থেকে যখন আমরা সেগুলিকে বিচার করবো এর বাইরে গিয়ে খেয়ালিপনার মধ্য দিয়ে নয় নিজের যুক্তি ও তর্ককে অগ্রাধিকার দিয়ে নয় বরং কোরআন ও হাদিসের কাছে আত্মসমর্পণ করে কোরআন ও হাদিসকে বোঝার যে নীতি সেই নীতি ও আদর্শের ভিত্তিমূল্য থেকে যখন আমরা বিচার করতে যাব তখন দেখতে পাবো যে প্রিয়নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম আমাদের সামনে যে শরীয় দিয়েছেন তার মধ্যে যেগুলি নিষেধাজ্ঞা এসেছে প্রধানত দুই বাঘে বিভক্ত তার একটি হচ্ছে নাহি উত্তাহরিম এমন নাহি যা হ্যারাম যা অবশ্যই সর্বোতভাবে বর্জনীয় নাহি নিষেধাজ্ঞা কিন্তু এমন কঠোরভাবে নিষেধাজ্ঞা যা থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক থাকতে বলা হয়েছে সেগুলি আমাদের ছেড়ে দেওয়া আমাদের উপরে ফরস এ ব্যাপারে শাস্তির বিধান সরিয়েতে উল্লেখ রয়েছে যেমন আল্লাহ হরবুল্লা আলমিন আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন জিনা বেবিচার এটা কবিরা গুনাহের অন্যতম সেগুলি হারাম আল্লাহ বলেছেন ওলা এত জিনা তোমরা বেবিচারের কাছেও যাবো না তার করুণ শাস্তির কথাও বলে দিয়েছেন যে তাদেরকে যারা এরকম এহেনু অপকর্মে লিপ্ত হবে তাদের শাস্তি কী হবে সেটাও কোরআন বলে দিয়েছে প্রিয়নবী সাল আলী সাল্লাম প্রয়োগ করে বুঝিয়ে দিয়েছেন সুতরাং এই যে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার বেলায় আমাদেরকে সতর্ক থাকতে হবে যেমন নেশাযুক্ত বিষয়ে পান করা মদ্য নিশায় মাতাল হয়ে যাওয়া এ ধরনের শরীয়ত বিগর্হিত যে কাজগুলি আছে সেগুলি করা এমন কি এমনকি রসুল সাল্লিউসাল্লাম তার এই নিষেধাজ্ঞার মধ্যে আমাদেরকে যেমনটি জানিয়ে দিয়েছেন যে হ্যারাম নিষেধাজ্ঞা সে নাহিউ তাহরিমের অন্তর্ভুক্ত যেমন একলোর রিবা। সুদ খাওয়া ঘোষ খাওয়া এ ধরনের যেগুলি নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি কঠিন এবং কঠোরভাবে আমাদেরকে মেনে চলতে হবে কেননা এগুলি নেহি উত্তাহারিম যা আমাদের জন্য হারাম করে যা আমাদের জন্য অবশ্যই পরিত্যায্য সুদীব বৃন্দ আমরা যদি আবার লক্ষ্য করি তাহলে দেখতে পাব কোরআন হাদিসে এমন কিছু নিষেধাজ্ঞা রয়েছে এমন কিছু নিষেধাজ্ঞা আছে যেগুলি আমাদের জন্য ক্ষতিকর তবে মারাত্মকভাবে ক্ষতিকর নয় তার ক্ষতি পরিমাণগত দিক থেকে কম যেমনটি আমরা উদাহরণ উদাহরণস্বরূপ বলতে পারি যে হ্যাঁ যদি আমরা আপনার রসুন খাই পেঁয়াজ খাই তাহলে ওর যে একটা গন্ধ আছে সে গন্ধ আমার প্রতিবেশীকে কষ্ট দেবে আমার সাথীকে কষ্ট দেবে আমি যখন সালাদ আদায় করতে যাব। পবিত্র মসজিদে পবিত্র স্থানে আল্লাহর বান্দরা তারা হবে আমার সেই দুর্গন্ধ তাদের জন্য বিরক্তিকর হবে এমনকি ফেরেশ তারা সেটাকে পছন্দ করবেন না এই যে অপছন্দনীয় বিষয় এগুলি তো রসুল্সলাম আমাদের জন্য নিষেধ করেছেন বরং বলেছেন যারা এই ধরনের এই কাঁচা পিঁয়াজ এগুলি খাবে সেজন্য মসজিদে না যায় সেজন্য মসজিদে না যায় তার অর্থ কী তার এই অর্থ যে সে নামাজ ছেড়ে দেবে তা নয় বরং এই তার দুর্গন্ধ এটা অপরকে কষ্ট দেবে সেই কষ্ট থেকে মানুষকে নিবৃত করা তার কষ্ট হতে মানুষকে মুক্ত করার জন্যই প্রিয়নবী সাল আলী সাল্লাম এ সমস্ত নিষেধাজ্ঞা আমাদের সামনে পেশ করেছেন তাই এই সমস্ত নিষেধাজ্ঞাগুলিকে বলা হয় নাহিউল কারাহা বা মকরোহ শরীয় তাকে কারাহাত করেছে অপছন্দ করেছে ঘৃণা করেছে কিন্তু মারাত্মকভাবে হারাম বলে ডিক্লার দেয় নেই এ সমস্ত নিষিদ্ধ সমূহ থেকে বিরত থাকা একজন মোত্তাকি পরহেজগার মানুষের বৈশিষ্ট্য শুধু ও দর্শকবৃন্দ আমরা আজকের এই দর্শের মধ্য দিয়ে অনেকটি বিষয় জানতে পারলাম প্রথমত আমরা জানতে পারলাম যে ইসলাম একটি সহজ জীবন বিধান সেই জীবন আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইহো এবং পারলৌকিক জগতে সাথে সাথে আমরা এই দৃশ্যের মাধ্যমে উপলব্ধি করলাম যে কোরআন ও সন্ন্যাকে কিভাবে আকলে ধরতে হবে উপলব্ধি করলাম কি করে রসুল সাল্লাহ আলীউসাল্লামকে সম্মান করতে হবে আমরা এটাও জানতে পারলাম যে হাজ জীবনে একবার আমাদের উপরে ফরজ তাও জানতে পারলাম যে সাহবারা কীভাবে রসুল সাল্লাহআসলামের সাথে কথা বলতেন উপস্থাপন করতেন এবং রসুল সাল্লাহ আলী ইসলাম তাদের সাথে কীভাবে মোহামেলা করতেন আমরা এও জানতে পারলাম যে রসুল সালিম যে নাহি করেছেন নিষেধাজ্ঞা করেছেন তার নিষেধ কয়েকটি অর্থ দিতে পারে এবং সেগুলি কী কী আল্লাহ আমাদের সকলকে দান করুন